জায়দ ইবনু আকরাম রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আনসারগন বললেন হ্যা আল্লা রসুল প্রত্যেক নবীর অনুসারী ছিলেন আমরাও আপনার অনুসারী আপনি আমাদের উত্তরসূরিদের জন্য দোয়া করুন যেন তারা আপনার অনুসারী হয় তিনি দোয়া করলেন রাবি বলেন আমি এই হাদিসটি ইবনু আবু আয়লার নিকট বর্ণনা করলাম তিনি বলেন জায়দ ইবনু আকরাম রজিল্লাহ তু আলাহ এভাবেই হাদিসটি বর্ণনা করেছেন